আবু সালামাহ ও আবু হুরাইরাহ রাজনুম হতে বর্ণিত যে তিনি তাদের সঙ্গে সালাত আদায় করতেন এবং প্রতিবার ওঠা বসার সময় তাকবির বলতেন সালাত শেষ করে তিনি বললেন তোমাদের মধ্যে আমার সালাতি আল্লাহ রসুল সাল্লাসাল্লামের সালাতের সাথে অধিক সাদৃশ্যপূর্ণ